বাংলা মানবতা সমাধান আমাদের ধারাবাহিক আলোচনা হল দার্সুল হাদিস আর এই দার্সুল হাদিসে আজকে আমরা ষষ্ঠ দর্শ করতে যাচ্ছি এ পর্বে আমরা চতুর্থ নম্বর হাদিসটি পাঠ করব চতুর্থ নম্বর হাদিস তার বিষয়ে বস্তু হচ্ছে আত খাল ইনসান মানুষ সিস্তির স্তর এবং তার শেষ পরিণতি এ বিষয়ে সাহাবি আবদুল্লাহ ইবিন সৌদিআল্লাহ আনহু বর্ণনা করেন তিনি বলেন হদ্দাসন রসুল্লাহি সালা মসদুক إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوماً نطفة ثم يكون علاقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد فوالله الذي لا اله غيره ان احدكم لا يعمل بعمل اهل الجنه حتى ما يكون بينه وبينها الا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل اهل النار فيدخلها شممانت شديو الله عبد الله عنه الله صلى الله عليه وسلم চরম সত্যবাদী নবী বলেন মানুষ সৃষ্টির স্তর সম্পর্কে যে তোমাদের কেউ যখন মায়ের পেটে চল্লিশ দিন থাকে সেটি হচ্ছে নথফা হিসাবে তারপর সেটা হয় একটি রক্তপিণ্ড এরপর সেটি হয়ে এক টুকরা গুস্ত অতপর আল্লাহরবুল আলামিন ফেরেশটা পাঠিয়ে দেন রোফ ফুঁকে দেওয়ার জন্য রোঠ ফুঁকে দেওয়া হয় আর চারটি বিষয় লিখে দেওয়া হয় বলা হয় চারটি বিষয় লিখে দেওয়ার জন্য তার মধ্যে একটি হচ্ছে বলা হয় তার রিজেক্ট এবং তার আজল তার হায়াত আর তার আমল আর লিখে দেওয়া হয় সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান অথপর প্রিয়নবী ইসাল আলিয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছেন তবু আল্লাহ ইল্লা ইহা গায়ো ওই সত্যার অসম যিনি ব্যতীত কোনো ইলাহ নেই তোমাদের কেউ সে নিজে জান্নাতি হওয়ার এমন কাজ জান্নাতবাসীদের কাজ করে এমনকি সে জান্নাতের অতি নিকটে পৌঁছে যায় তার মধ্যে আর জান্নাতের মধ্যে সামান্য ব্যবধান থাকে তৎক্ষণে তার ভাগ্য এগিয়ে আসে এবং সে জাহান্নামীদের এমন একটি কাজ করে ফেলে ওই কাজ তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেয় অক্ষান্তরে তোমাদের এমন কেউ সে জাহান্নামীদের কাজ করে করতে করতে জাহান্নামের একেবারে কিনারায় পৌঁছে যায় অতপর তার ভাগ্য তার এগিয়ে আসে এবং সে জান্নাত এমন সুকর্ম ভালো কর্ম নেকর্ম করে ফেলে যার ফলে সে জান্নাতে প্রবেশ করে হাদিসটি বহারি ও মুসলিমের এই হাদিসটির মূল বক্তব্য হচ্ছে দুটি একটি হচ্ছে আতওয়ার ওখালখল ইনসান মানুষ সৃষ্টির স্তরসমূহ আলোচনা করা আর দ্বিতীয়টি হচ্ছে ও হ্যাথি ম্যাথু মানুষের শেষ পরিণাম কি হবে সে বিষয়ে ইঙ্গিত দেওয়া আসুন মানুষ সৃষ্টির স্তর সমূহ কয়টি এবং কেন এই প্রশ্নের জবে আমরা বলবো এই হাদিসের চারটি কথা বলা হয়েছে কিন্তু কোরআনুল করিমের আয়াত সোরা আল মুমিনুনের বারো তেরো চোদ্দো এই আয়াত যদি আমরা পড়ি সেখানে দেখতে পাবো আল্লাহ বলছেন ওলাকাদ সেই আয়াতের মধ্যে আল্লাহরুল্লা আলমিন আরও কিছু স্তরের কথা উল্লেখ করেছেন স্টেপের কথা উল্লেখ করেছেন সেগুলি সামনে রেখে তফসির জগতের শিরুমণি রাইসুল মুফসরিন সাহাবি আবদুল্লাহবিনী আব্বাসর আনহা বলছেন মানুষ সৃষ্টির স্তর সময় হচ্ছে ষাটটি তার মধ্যে একটি হচ্ছে মাটি এক সময় মাটি থেকে আল্লাহরবুল্লাহ আলম মানুষকে সৃষ্টি করেছেন তারপর সেটিকে নোথফায় পরিণত করেছেন তারপর সেটি আলাক সামন্য ছোট্ট রক্তপিণ্ড এরপর সেখান থেকে নিয়ে গেছেন মজগাহজুগা বলা হয় চর্বণ করা যায় এরকম ছোট্ট একটি উষ্ঠের টুকরাকে সেখান থেকে আল্লাহরবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন হাডি হাড় হাড্ডিদের দ্বারা মানুষকে এটা অবয়ব দিয়েছেন এরপর আল্লাহ রবুল আলমিন মহান কদরত অনুযায়ী তিনি সেই অবয়বের উপরে সেই হাড় হাড্ডির স্ট্রাকচারের উপরে আল্লাহ রবুল্লা আলামিন গুস্ত দ্বারা আবৃত করে দিয়েছেন অথোপর আল্লাহ রবুল আলমিন সুন্দর একটি সৃষ্টি মানুষ বের করে নিয়েছেন ফাতেবাউরু আসী শুধু ও দর্শক বৃন্দ মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে আমরা হয়তো অনেক কথাই বলবো কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজে এই মানুষকে সৃষ্টি করেছেন তার প্রিয় সৃষ্টি নিজ হাতে এবং যাকে যে অবয়ব দিয়ে যে স্ট্রাকচার দিয়ে তৈরি করেছেন যেরকম গুণ ও বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন সেটি মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের হদরতের জ্বলন্ত সাক্ষী তিনি সৃষ্টি করেছেন এবং আপনাকে যে করে যেভাবে চেয়েছেন সেভাবে সাজিয়েছেন সেভাবে বানিয়েছেন আল্লাহরবুল্লাহ আলমিন এমন কারিগর এমন স্রষ্টা যার সৃষ্টিতে কোনো প্রকার খাঁত নেই নিপুণ কারিগর হিসাবে করেছেন সৃষ্টির মধ্যে মানুষের মধ্যে কিছু ব্যতিক্রমও আল্লাহ করে দিয়েছেন যেতে মানুষ সেগুলি দেখে ব্রত হাসিল করতে পারে নসিহত গ্রহণ করতে পারে এক্ষণে প্রশ্ন হলো যে আল্লাহ রব আলমিন তো এমন মহান সত্তা ইদা হু কুন তিনি যখন কিছু করতে বলেন বলার সাথে সাথেই তো হয়ে যায় তা আয়ুল্লিমা ইউরিদ যা খুশি তাই তিনি করতে পারেন তাহলে কেন স্টেপ বাই স্টেপ এই সাতটি স্তরে কেন মানুষকে সৃষ্টি করলেন এর হেকমত সম্পর্কে আমরা বলতে পারবো না কেমন হ্যা কি মহান আল্লাহ তিনি সম্যক অবগত আছেন তবে এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই মানুষ দুনিয়ায় যদি সফলতা লাভ করতে চায় এবং পারলৌকিক মুক্তি নিশ্চিত করতে চায় তাহলে এই মানুষকে অবশ্যই ধীরস্থিরতার সাথে যেমনটি তার সৃষ্টি স্টেপ বাই স্টেপ হয়েছে স্তরবিন্যাসে করা হয়েছে ঠিক ওইভাবে ধীরস্থিরভাবে পরিকল্পিতভাবে তার জীবনকে যখন সে পরিচালনা করবে তখন দুনিয়ায়ও সফলতা লাভ করবে আঘারাতেও সফলতা লাভ করবে মানুষকে তার টার্গেট তার লক্ষ্য স্থির করতে হবে আর এই লক্ষ্য পর্যন্ত পৌঁছার ধাপ কতটি হবে কতক্ষণে সে পৌঁছবে এই যে তাদারুজ সেটা তাকে অবশ্যই গ্রহণ করতে হবে হ্যাঁ যে মানুষ অপরিকল্পিত যে মানুষের ভিতরে কোনো পরিকল্পনা নেই যে মানুষের টার্গেট নেই যে মানুষ প্রত্যেকটি কাজে তাড়াহুড়া করে সে কোনো না সময় হোঁচট খেয়ে যায় এজন্য দৃঢ়রতা রহমানের পক্ষ থেকে আর তাড়াহুড়া করা শয়তানের পক্ষ থেকে কাজেই মানুষ সৃষ্টির স্বভাবগতভাবে আল্লাহ স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে সৃষ্টি করে এটাই বুঝিয়েছেন যে ওহে মানুষ তুমি যদি দুনিয়ায় সফলতা লাভ করতে চাও দুনিয়ার জগতে তুমি কৃতকার্য হতে চাও দুনিয়ায় যদি তুমি তোমার স্বার্থ হাসিল করতে চাও এবং পরকাল কি তুমি কলঙ্ক মুক্ত করতে চাও পরকালের বিজয় তুমি নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই ধীর স্থিরভাবে পরিকল্পনা করে তোমাকে প্রত্যেকটি কর্ম সম্পাদন করতে হবে এটি হচ্ছে মানুষ এই স্তরবেদের সৃষ্টির রহস্যের একটি দিক বলে আমরা অবগত হতে পারি সম্মানিত সুতী দর্শক মানুষ মায়ের পেটে যখন একশো দিনের রোফ দেওয়ার জন্য আল্লাহ ফেরেস্তা প্রেরণ করেন ফেরেস্তা রোহ দিয়ে যান এখন প্রশ্ন হচ্ছে রোহটা কী রোহ কি এর জবাব স্বয়ং আল্লাহ দিয়েছেন আমাদের কারো পক্ষে এর জবাব পাওয়া যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ একজন ডাক্তার যদি আনেন আর তাকে যদি বলেন এই লোকটিকে কেটে তার করি যে আমাকে এনে দাও বের করে দিতে পারবে তার মস্তিষ্কের এই অংশটা আমাকে দাও তার দেহের এই অংশটা আমাকে দাও সে কিন্তু সেটা দিতে পারবে কিন্তু যদি তাকে বলেন ডাক্তার সাহেব আপনি দয়া করে ওই পিঞ্জিরার ভিতরে কোথায় রোহটা লুকিয়ে রয়েছে একটু বের করে দেন তো অসম্ভব অসম্ভব খেয়ামত পর্যন্ত অসম্ভব সেজন্য আল্লাহ রব্লা আলমিন বলছেন হে রসুল ওয়েসুন রোহ মানুষেরা তোমাকে রোহ সম্পর্কে জিজ্ঞাসা করবে রোখটা কি বলে দাও কলির রোহমিন আম্র রব্বী ওরোহটা হচ্ছে আমার রবের একটি নির্দেশ আল্লাহর একটি অর্ডার সেই অর্ডারে এই জীবন চলে আল্লাহর্বুল আলমিন যখন আবার অর্ডারটা ছিনিয়ে নেন তখন জীবন সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় ওমা মিনাল ও তিতুমিনা তোমাদেরকে সামান্যতম ইনিম দেওয়া হয়েছে এই সামান্য জ্ঞান নিয়ে যে বিষয়ে আমাদের বুজার ক্ষমতা নেই আমাদের ধরার ক্ষমতা নেই আমাদের অনুমানের ক্ষমতা নেই সে বিষয়ে আমরা যদি নাক গলাই তাহলে সেটি হবে অতিরঞ্জন সেটি হবে বাড়াবাড়ি শুধুও দর্শক বৃন্দ এই রূপ সম্পর্কে জ্ঞানীগণ যে কথাগুলি বলেছেন সে প্রসঙ্গে আমরা একটু বিরতির পর শুনবো আসুন আমরা এ পর্বে সংক্ষিপ্ত একটা বিরতি নেই ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন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 তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকোনাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যে ইসলাম আরাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কা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 সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ ফিরে এলাম আবারও বিরতির পরে আপনাদের সাথে দার্সে হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম রুহ সম্পর্কে যেখানে আল্লাহ বলছেন যে রোহ আল্লাহর নির্দেশ সেখানে বিশ্বজগতের জ্ঞানীগণ সে রোহের তথ্য উদ্ঘাটন করতে চেষ্টা করেছেন কিন্তু কেউ পরিপূর্ণ সংজ্ঞা দিতে পারেন নাই যেহেতু আল্লাহ রবীন্দ্রকে তো হয়েছে ইমাম মুসলিম বলেছেন রোহ হচ্ছে সবুজ কাষ্টে নির্মিত এক প্রকার পানীয় পদার্থ যা সারা শরীরে বিচরণ করে যার মাধ্যমে মানুষ প্রাণ পায় পায়ে বেঁচে থাকে ইমাম গজালি বলেছেন শরীরের বিচরণশীল এক প্রকার জৌহার মূল্যবান পদার্থ তার নাম হল রোহ আমরা যাই বলি না কেন বা যে জ্ঞানী যে কথাই বলুন না কেন সকল কথা অনুমান কেননা এর প্রকৃত সম্পর্কে একমাত্র সেজন্য বলেছেন ওয়েস আলু রো নবী তোমাকে মানুষ রোধ সম্পর্কে জিজ্ঞাসা করবি সোরাই বনি ইসরায়েলের পঁচাশি নম্বর আয়া রোধ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি বলে দাও রোহিনোটা আমার রবের একটি মাত্র আদেশ কাজেই আমার মুসলিম বাতৃমণ্ডলীকে বলব সমগ্র বিশ্ব মুসলিম ও মাহকে বলবো একটু লক্ষ্য করুন যে আল্লাহর একটি নির্দেশে আপনি বেঁচে আছেন সেই আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করতে আপনার কোথায় বাধা কেন আপনি কুফুরি করবেন কেন আপনি তার হকুমকে লঙ্ঘন করবেন তার হাতেই তো সব কিছু গড়িকে উঠতে দেওয়া হয়েছে কিন্তু ডৌর তার হাতে যখন তিনি টেনে দেবেন তখন তো তাকে ফিরে যেতেই হবে কাজেই রোহানি অযথা বিতর্ক না করে আসুন আল্লাহর আনুগত্য আমরা করি সম্মানিত সদি ও দর্শকবৃন্দ আসুন আমরা চলে যাই পরবর্তী অংশে যেখানে বলা হয়েছে তখদির তখদীরের বলা হয়েছে হ্যাঁ অনেকেই তকদির নিয়ে হজ্জত করে থাকেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কাউকে জান্নাতি কাউকে জাহান্নামি লিখে রেখেছেন তাহলে আমার আমল করার কী দরকার যা লেখা আছে তাই হবে আপনি জানলেন কেমন করে যা আপনাকে জান্নাতি বলে দেওয়া হয়েছে আপনি জানলে কেমন করে আপনাকে যাহার নামে বলে দেওয়া হয়েছে সুতরাং আপনি তো এই সিদ্ধান্ত নিতে পারেন না আপনি আদেশের গোলাম আপনাকে আদেশ করা হয়েছে যা হুকুম করা হয়েছে তাই আপনি বাস্তবায়ন করুন মহান মোহান আল্লাহর আরমিন আপনি ষাট বছর জিন্দগিতে সত্তর বছর জিন্দগি পেলে একশো বছর জিন্দগি পেলে এক হাজার বছর জিন্দগি পেলে কি করবেন তার ভবিষ্যৎ দ্রষ্টা হলেন মহান আল্লাহ সুহানা সেই জন্য আপনার ওই কর্মগুলি দেখি আল্লাহ রবাহ আলমিন আপনার উপরে ফয়সালা করেছেন কি হবেন আপনি সুতরাং আপনি যেহেতু বিষয়টি জানেন না আপনাকে আল্লাহর হকুম পালন করতে হবে এটাই নির্দেশ শুধু ও দর্শক বৃন্দ মানুষের আমলের শুভ পরিণাম তার শেষ এজন্য প্রবাদে আছে শেষ বালো যার সব বাল তার বহারি শরীফের হাদিসের মধ্যে আসতে রসুলসল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ইনামাল আমিম নিশ্চয়ই বা নিঃসন্দেহে আমলসমূহ তার ফলাফল নির্ভর করবে শেষের উপরে শেষ যার ভালো সব ভালো হবে তার অন্য হাদিসা রসুল সাল আলী সাল্লাম বলছেন উত্তম আমল হচ্ছে যা নিয়মিত করা হবে ও ইন ইনকাল্লা যদিও সেটা কম হয় কাজেই ধারাবাহিকভাবে কর্ম সম্পাদন করে যাওয়ার নির্দেশ আমাদেরকে আল্লাহ রব আলিন দিয়েছেন আমাদের নবী আমাদেরকে দিয়েছেন আমরা সেই আদেশ হিসাবে আমরা সেই হুকুম পালন করব এরপর আমাদেরকে জানতে হবে যে হেদায়ত আল্লাহ রবাহ আলমিনের হাতে আমরা জানি না আমরা কি জান্নাতি নাকি আমরা যাহান্নামি শেষ পরিণাম শুভ হোক এই প্রত্যাশা করে সবসময় আল্লাহর কাছেই আপনাকে চাইতে হবে এই জন্য রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আদম আদম সন্তানের যে কাল আদম সন্তানের যে বাইনা হৃৎপিণ্ডনাসবাইন মিন আসা বই রহমান দয়াময় আল্লাহ রবুল্লাহ আলমিনের অঙ্গুলি সমূহের দুটি অঙ্গুলির মাঝখানে তিনি যেমন করে ইচ্ছা তেমন করে পরিবর্তন করে থাকেন সুতরাং আপনাকে আল্লাহর কাছেই হেদায়ত কামনা করতে হবে যেন আপনি সত্যিই আপনি আপনার শেষটা শুভ হয় পরিণামটা ভালো হয় আপনি যেন তকদির উপরে দোষারোপ করে বিভ্রান্ত না হন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সুরাতুল ফাতেহার মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন এবং সেটা অবদারিত করে দিয়েছেন যে আমাকে দোয়া করতে হবে চাইতে হবে এই দিনাজ সরাতুল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সরল সুজা পথ দেখাও সরাতুল্লীন আনা আমার হিম যে পথে চলে যারা নিয়ামত পেয়েছে তোমার তাদের পথে আমাকে পরিচালিত করো এটার অর্থ কী দৈনিক পাঁচবার সলাতে সত্র রাখাত সলা ফরজ তার মধ্যে সত্রবার সুরাতুল ফাতেহা পাঠ করা ফরজ আর এই সত্রবারই আপনাকে বলতে বলা হয়েছে ইহিদিন আসম মুস্তাহিম দয়াময় তুমি আমাকে সরল পথ দেখাও কেন তিনি যদি হেদায়তের উপরে আপনাকে সুপ্রতিষ্ঠিত না রাখেন তাহলে আপনি দিব্রান্ত হয়ে যেতে পারেন আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন হেদায়ত দুই প্রকার একটা হচ্ছে দিলালা বল ঈরষাদ মানুষকে পথ দেখাই দিতে পারেন আপনি যে এটা হলো এই বাজার এটা হলো এই স্থান এভাবে যেতে পারেন এটা কেউ দেখাইতে পারে সরল পথের পথ দেখানোর জন্য আল্লাহ আসমানে করেছেন। এবং নবী মোহাম্মদ রসোল্লাহ তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার অন্য স্কন্ধে এগুলো দায়িত্ব অর্পণ করে গেছেন তারাও যুগ যুগ মানুষকে সেভাবে পথের দিশা দেবেন কিন্তু কে সত্যিকার পথ পাবে আর কে পাবে না কে নাজ পাবে আর কে পাবে না কে ইসলামে প্রবেশ করে ধন্য হবে কে ইসলাম থেকে দূরে সরে গিয়ে সর্বনাশ করবে তার সে সম্পর্কে সব ক্ষমতা একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমেন সত্য গ্রহণের তৌফিক যে এই ক্ষমতা এটা আল্লাহ রবুল্লাহ আলমের কাছে তাই আল্লাহ বলছেন তোমরা আমার কাছেই চাও বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল আর পৃথিবীর সেরা ব্যক্তিত্ব যুগে যুগে যত নবী ও রসুল এসেছেন সকল নবী ও রসুলদের সম্রাট ইমামুল মুর সালিম নিজে বলেছেন আমি আদম সন্তানের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু আমার কোনো অহংকারতা নাই কেন যে আল্লাহ রবীন্দন আমাকে শ্রেষ্ঠত দান করেছেন নবী মোহাম্মদ সাল্লসাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তিনি নিজে আল্লাহর কাছে প্রতিনিয়ত প্রার্থনা জানাতেন বলতেন ওহে আত্মাসমূহের পরিবর্তনকারী রূপান্তরকারী কালবি আলা দিন আমার কালটাকে তুমি তোমার দিনের উপরে সাবিত রাখো স্টিল রাখো স্থির রাখো ইমান আনা সহজ কিন্তু ইমানের স্থির থাকা বড়ই কঠিন তাই জনৈক সাহাবি রসুল সলাল্লা আলি ইসলামের কাছে এসে বসে যা রসুলাল্লাহ আমাকে ওসিয়ত করো রসুল সাল্লাহ আলী ইসলাম বলছিলেন বিল্লাহ সুম্মা তুবিল তুমি বলো আমি ইমান আনলাম অতপর এর উপরে স্থির থাকো আর এই স্থির থাকা প্রতিষ্ঠিত থাকা কঠিন বিদায় কঠিন কাজ যারা সম্পাদন করে তাদের জন্য জন্নাথের খুশকি আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন ইন্না দিনা যারা আল্লাহকে শিকার করে এবং এর উপরে সুপ্রতিষ্ঠিত থাকে আল্লাহর প্রতিষ্ঠিত থাকে ডানে আল্লাহ তাদের জন্য ফেরেস্তা পাঠিয়ে বলেন তোমরা কি করো ওই জান্নাতের খুশখবরি গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের করেছেন যে জন্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের করেছেন সে জান্নাত সে বেহেস্ত তোমরা পাবে যে তোমরা সে প্রতিষ্ঠিত থাকো সেই জন্য সরাতে মুস্তাকির মোড়ে প্রতিষ্ঠিত থাকার দোয়া আমাদের নবী মোহাম্মদ সালাম অন্য বলছেন আল্লাহ আল হলু ওহে আল্লাহ কল্প রূপান্তরকারী কল্পসমূহের রূপান্তরকারী পরিবর্তনকারী আমাদের আত্মাসমূহকে তোমার আনুগত্যের উপরে ফিরিয়ে দাও যেন তোমার আনুগত্য করে আমরা ধন্য হতে পারি তোমার আনুগত্যের এই যেহেতু করলাম তোমার আনুগত্য জন্য আমরা করতে পারি কাজেই আমরা স্পষ্টত বুঝতে পারছি যে আমাদেরকে তকদিরের উপরে হজ্জত করে বসে থাকলে হবে না আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে আমল করা সে আমল করতে হবে আল্লাহর কাছে হেদায়ত কামনা করতে হবে এবং সব সময় নবী করিম সদালাহ আলী সাল্লাম শ্রেষ্ঠতম সৃষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে সাবিত থাকার দোয়া করেছেন তে আমাদেরকেও সবসময় আল্লাহর কাছে সাবিত থাকার দোয়া করতে হবে শুধু ও দর্শক বৃন্দ আজকেরই ইদার্স আমাদের জন্য মৌলিক কয়েকটা পয়েন্ট তার মধ্যে একটি হচ্ছে যে মানুষ সৃষ্টির স্তর সমূহ উল্লেখের মাধ্যমে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন যেন আমরা আমাদের জীবনটা সুন্দর করে পরিমার্জিত করে সুশৃঙ্খলা মণ্ডিত করে যেন পরিচালনা করি এরপর আল্লাহ রব্বুল্লাহ আলামিন। আমাদেরকে তার যে মহান কুদরত রোহ সে বিষয়ে আমাদের ইঙ্গিত দিয়েছেন যে তার হুকুমেই আমরা বেঁচে আসি সুতরাং এ নিয়ে যেন আমরা সীমালঙ্গন না করি তৃতীয়ত তকদির সম্পর্কে যেহেতু ইমান বলা হয়েছে আমরা ইমান আনব এবং আমাদেরকে বলা হয়েছে আদেশ করা হয়েছে আমল করতে আমরা আমল করব এটাই আমাদের কর্তব্য হবে এবং সব সময় চেষ্টা করব যে আমলটা যেন শেষ শুভ হয় সুন্দর হয় পরিমার্জিত হয় সে চেষ্টার সাথে সাথে আমাদের সকলকে মনে রাখতে হবে যে হেদায়তের সম্পূর্ণ চাপাঘাটি মহান আল্লাহর কাছে তাই আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে এই দোয়ার মাধ্যমে আমরা যেন আল্লাহ রব্লা আলমিনের সান্নিধ্যে থাকতে পারি এবং তার বান্দা হতে পারি সে চেষ্টা আমরা করব অযথা বা বেতনটায় জড়িয়ে গিয়ে যেন আমরা ইমান ও আকিদা থেকে দূরে না ক্ষিপ্ত না হই আল্লাহ রবাহিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এ প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি হাজা মহাম্মদ ও والسلام আজমাইন আসসালামুম الله ওবরাক <تصفيق>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 बुजुन से नीतिमाल सारा विश्वनिवार रे आठटाय पुन सम्प्रचार सकाल सतटदेश जक आरिकार्ता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 हादी नम्बर पांच तेतर सल्लाम तीन भागेर, एक भागे समान प्रथम द्वित हलो समायी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लामिद पलाम जन्म नें ईश्वर उपासना करें ताकि दिए जाते गोष्ठी पाथर मानव